পরকালে বাবা মা পরিবারের সাথে পরিচয় হবে কিনা জানা যায় আছে সেখানে গিয়ে পরিচয় হবে গ্রামের লোক সবাই চলে আসবার জিজ্ঞাসা করবে যে কে কেমন আছে কে কার হয়েছে তার মধ্যে একজন কথা জিজ্ঞাসা করবে তখন বলবেন যে ও তো মারা গেছে আসেনি বলছে না আমাদের কাছে আসেনি আল্লাহ আসেনি যে মিরিত নতুন মরে গিয়েছে ওখানে রুহ গিয়েছে আসেনি নাকি আপনাদের কাছে না আমাদের কাছে জান্নিনে তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রুহের জগতে বরজাখী জীবনে একই অপরের সাথে বাবা মায়ের রুহের সাথে সাক্ষাৎ হবে দাদা দাদি মারা গেছে বাবা মা মারা গেছে তারপর আপনি মারা গেলেন তাদের রুহের সাথে গিয়ে সাক্ষাৎ হবে যদি তারাও জান্নাতি গিয়ে থাকে জান্নাতি ইল্লিনে গিয়ে থাকে আর আপনিও যদি ইল্লিনে যেতে আপনার যদি ইল্লিনে যায় আমান যারা ইমানদার হবে আরিয়া তাদের সন্তান গুলিও হবে নামাজি হবে আল্লাহ নাবহিম জরুরিয়া তাদের ছেলে মেয়েদেরকে তাদের সাথে লাগিয়ে দেবে সাথে রাখবো আল্লাহ বলছেন পুলিশেরাতে বিচারের সময় হেসাবের সময় আর ইন্দাল মিজান দাঁড়িপাল্লায় যখন ওজন হচ্ছে তখন এইভাবে নবী করিমসাল্লাম বলেছেন যে এই সব জায়গায় কেউ কাউকে স্মরণ রাখবে না যে আমারই কি হবে খোঁজ दाड़ी पाल्लैन हेकि बोधी ओजन हल्ला स्वन क्यों कार्य खोजने जत रेहे जाननाते ना जाए जानना तक जा क्यों का स्मरण करते भूल जाए